কম্পিউটার সায়েন্সের জগতে কিছু মানে একদম মৌলিক ধারণা আছে যা অনেক কিছুরই ভিত্তি ডেটা স্ট্রাকচার হলো তেমনই একটা বিষয় আজকে আমরা এরকমই একটা কোর ডেটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো লিঙ্কড লিস্ট আমাদের কাছে কিছু নোটস কিছু তথ্যসূত্র আছে যা এই লিঙ্কড লিস্টের নানা দিক তুলে ধরে তো আজকের আলোচনার লক্ষ্য হল এই লিঙ্কড লিস্টের একেবারে গোড়ার কথা থেকে শুরু করে এর বিভিন্ন রকম ভেদ কিভাবে কাজ করে সুবিধা অসুবিধা আর কোথায় কাজে লাগে এই সব কিছু সহজ করে বোঝা তাহলে শুরু করা যাক লিঙ্কড লিস্টের গভীরে যাই একটু অবশ্যই লিঙ্কড লিস্ট আসলে কম্পিউটার সায়েন্সের খুব খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট বিশেষ করে যখন আমরা ভাবি যে ডেটা কিভাবে সাজাব বা ধরুন মেমরি কিভাবে আরও ভালোভাবে ব্যবহার করা যায় তখন লিংক লিস্টের কথা এসেই পড়ে এই আলোচনাটা আশা করি আমাদের বুঝতে সাহায্য করবে যে কেন এটা এত জরুরি আর বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহারটা ঠিক কেমন আচ্ছা তাহলে একদম গোড়া থেকে শুরু করি এই লিস্ট জিনিসটা আসলে কি নোটগুলো পড়ে মনে হল এটা অনেকগুলো নোডের একটা শিকলের মতো হুম ঠিক ধরেছেন এটাকে ভাবতে পারেন কতগুলো বাক্সের মতো যারা একজন আরেকজনের সাথে লিঙ্কড বা যুক্ত প্রত্যেকটা বাক্সই হলো একটা নোড আর প্রতিটা নোডের ভেতরে মানে প্রধানত দুটো অংশ থাকে একটা অংশে থাকে আসল ডেটা বা তথ্য যেটাকে আমরা বলছি ডেটা ফিল্ড আর অন্য অংশটা খুব জরুরি সেটা হল পয়েন্টার ফিল্ড এই পয়েন্টারটা আসলে পরের নোডটা মেমোরিতে কোথায় আছে সেই ঠিকানাটা বা অ্যাড্রেসটা ধরে রাখে অনেকটা মানে একটার পর একটা ক্লু ফলো করার মতো ইন্টারেস্টিং তার মানে একটা নোড নিজেই বলে দেয় যে তার পরের নোটটা কোথায় আছে অনেকটা ট্রেজার হান্টের ম্যাপের মতো লাগছে এক জায়গা থেকে পরের জায়গা ঠিকানা হ্যাঁ চমৎকার উপমা হ্যাঁ অনেকটা সেরকমই এই পয়েন্টারগুলোই নোটগুলোকে পরপর জুড়ে রেখে একটা লিস্ট বা শৃঙ্খল তৈরি করে আর এই মূল কাঠামোর উপর ভিত্তি করেই কিন্তু লিঙ্কড লিস্টের বিভিন্ন প্রকারভেদ তৈরি হয়েছে নোটগুলোতে দেখলাম প্রথমেই সিঙ্গেল লিংক লিঙ্কডলিস্টের কথা বলা শুনে মনে হচ্ছে এটাই কি সবচেয়ে বেসিক বা সরল মডেল একদম সিঙ্গেল লিংক লিস্ট বা সংক্ষেপে এস এল সবচেয়ে সাধারণ আর সরল রৈখিক মানে লিনিয়ার লিঙ্ক লিস্ট এখানে কি হয় প্রতিটি নোডের ডেটা থাকে আর থাকে শুধু একটা পয়েন্টার এই পয়েন্টারটাকে সাধারণত নেক্সট পয়েন্টার বলে আর এটা শুধু তার ঠিক পরে নোটটাকে পয়েন্ট করে বা নির্দেশ করে এর গঠনটা তাহলে কেমন হয় নোটে একটা ছবি দেখলাম হেড টেন নেক্সট টোয়েন্টি নেক্সট থার্টি নেক্সট নাল এখানে হেড দিয়ে শুরু হচ্ছে তারপর ডেটা আর নেক্সট পয়েন্টার সমেত নোটগুলো পরপর আসছে কিন্তু শেষে গিয়ে নাল এই নাল জিনিসটা কি লিস্ট শেষ ঠিক তাই হেড হল একটা স্পেশাল পয়েন্টার যেটা পুরো লিস্টের প্রথম নোটটাকে চিনে রাখে মানে লিস্টটা কোথা থেকে শুরু সেটা বলে দেয় আর লিস্টের একদম শেষ যে নোডটা তার নেক্সট পয়েন্টারটা আর কোনো নোডকে নির্দেশ করে না ওটার মান হয় নাল এই নাল দেখেই আমরা বুঝতে পারি যে লিস্টটা এখানি শেষ এর কিছু বৈশিষ্ট্য মনে রাখা দরকারি যেমন এটা একমুখী মানে শুধু এক দিকে সামনের দিকে যাওয়া যায় এর সাইজ ডাইনামিক মানে আগে থেকে সাইজ বলে দিতে হয় না যখন খুশি নোট যোগ বা বাদ দেওয়া যায় আর একটা বড় পার্থক্য হলো এটা অ্যারের মতো কনটিগুয়াস মেমরি ব্যবহার করে না কনটিগুয়াস মেমরি ব্যবহার করে না মানে অ্যারের মতো এর উপাদানগুলো মেমোরিতে একটার পর একটা সাজানো থাকে না এটা একটু বুঝিয়ে বলবেন অবশ্যই দেখুন অ্যারের ক্ষেত্রে যখন আপনি ধরুন ১০টা জিনিস রাখার জন্য একটা অ্যারে ডিক্লেয়ার করেন মেমোরিতে পরপর ১০টা স্লট বা জায়গা নেওয়া হয় জিনিসগুলো একদম পাশাপাশি থাকে কিন্ত্ত লিঙ্কলিস্টের নোটগুলো মেমরির বিভিন্ন জায়গায় ছড়ানো চিটানো থাকতে পারে এমন হতে পারে প্রথম নোটটা এক জায়গায় দ্বিতীয়টা হয়তো অনেক দূরে অন্য কোথাও শুধু ওই পয়েন্টারটাই এদের মধ্যে লিঙ্ক বা সংযোগটা তৈরি করে এই যে নন কন্টিনিগুয়াস বা বিচ্ছিন্ন মেমরি ব্যবহার এটার কারণেই এর সাইজ বাড়ানো কমানোটা অনেক সহজ ও! আচ্ছা তাহলে এর আসল সুবিধাটা এখানেই ধরুন আমি একটা গানের প্লে বানাচ্ছি কিন্তু শুরুতে জানি না মোট কটা গান অ্যাড করব সেক্ষেত্রে কি অ্যারের চেয়ে লিঙ্কলিস্ট ভালো হবে চমৎকার প্রশ্ন হ্যাঁ ঠিক এই রকম পরিস্থিতিতেই কিন্তু লিঙ্ক লিস্টের পাওয়ারটা বোঝা যায় অ্যারে নিলে আপনাকে হয়তো শুরুতেই একটা বড় সাইজ ধরা যাক একশোটা গানের জন্য ঠিক করে রাখতে হবে যদি আপনি পরে মাত্র কুড়িটা গান রাখেন তাহলে বাকি আশিটা ঘরের মেমোরি কিন্তু নষ্ট হল আবার যদি একশোটার বেশি গান রাখতে চান তখন পুলো অ্যারেটাকে কপি করে নতুন আরও বড় একটা অ্যারে বানাতে হতে পারে এটা বেশ ছামেলার এবং সময়ও নেয় লিঙ্কলিস্টে এই সমস্যাটাই নেই আপনি যত গান যোগ করবেন তত নতুন নোট তৈরি হবে মেমোরিও ঠিক ততটুকুই লাগবে আবার ধরুন লিস্টের মাঝখান থেকে কোনো গান বাদ দেওয়া বা নতুন গান যোগ করা এটাও অ্যারের যে সাধারণত লিংক লিস্টে সহজ কারণ অ্যারেতে মাঝখানে কিছু ঢোকালে বা বাদ দিলে তারপরে সব উপাদানকে সরাতে হয় মানে শিফট করতে হয় অনেক ডেটা থাকলে এটা খুব স্লো হয়ে যায় লিংক লিস্টে শুধু আগের আর পরের নোটের পয়েন্টারগুলো একটু অ্যাডজাস্ট করে দিলেই এই কাজ শেষ বাহ দারুণ তো এটা খুবই ফ্লেক্সিবল লাগছে কিন্তু নিশ্চয় অসুবিধাও কিছু আছে সব ভালো হলে তো সবাই সবসময়ই এটাই ব্যবহার করত হ্যাঁ অসুবিধাও আছে বই সবচেয়ে বড় অসুবিধা হল এতে র্যান্ডাম অ্যাক্সেস করা যায় না মানে অ্যারের মতো আপনি চাইলেই হুট করে পাঁচ নম্বর বা ধরুন পঞ্চাশ নম্বর উপাদানে দিয়ে চলে যেতে পারবেন না লিঙ্ক লিস্টে যদি কোনো নির্দিষ্ট ডেটা খুঁজতে হয় বা নির্দিষ্ট কোনো পজিশনে যেতে হয় আপনাকে একদম শুরু থেকে মানে হেড থেকে একটার পর একটা নোট ধরে ধরে এগোতে হবে এটাকে বলে সিকুয়েন্সিয়াল অ্যাক্সেস ও অনেকটা পুরোনো ক্যাসেট প্লেয়ারে গান খোঁজার মতো ফাস্ট ফরওয়ার্ড করে করে যেতে হতো সরাসরি ট্র্যাক নম্বর বলা যেত না এটা তো বেশ সময় নিতে পারে তাই না ঠিক বলেছেন ডেটা খোঁজার ক্ষেত্রে এটা অবশ্যই অ্যারের চেয়ে ধীরগতির আরেকটা অসুবিধা হল প্রতিটি নোডে তো ডেটার সাথে সাথে একটা পয়েন্টারও রাখতে হচ্ছে সিঙ্গেল লিস্টে এই পয়েন্টারের জন্য কিছুটা বাড়তি মেমরি লাগে যদি খুব ছোট হয় তখন পয়েন্টারের জন্য যে মেমরিটা লাগছে সেটা আনুপাতিকভাবে বেশ গড়ম হতে পারে বুঝলাম তাহলে সুবিধা অসুবিধা দুটোই আছে এবারের অপারেশনগুলোর কথায় আসি নোটগুলোতে দেখলাম ট্র্যাভার্সাল ইনসারশন ডিলিশন সার্চিং এগুলো প্রধান কাজ এই ইনসারশন বা ডিলিশন কিভাবে কাজ করে একটু ধারণা দেবেন যেমন ধরুন লিস্টের একদম শুরুতে একটা নতুন নোট যোগ করতে হলে কি করতে হবে খুব ভালো পয়েন্ট একটা উদাহরণ দিই তাহলে পরিষ্কার হবে ধরুন আপনার একটা সিঙ্গল লিঙ্কড লিস্ট আছে হেড পয়েন্টারটা নোট বিকে পয়েন্ট করছে মানে লিস্টটা এখন বি সি ডট এরকম আপনি এখন একটা নতুন নোড ধরুন এ লিস্টের একদম শুরুতে যোগ করতে চান কাজটা হবে মূলত দুটো ধাপে প্রথমত নতুন নোড এর যে নেক্সট পয়েন্টারটা আছে সেটাকে বর্তমান হেড যাকে পয়েন্ট করছিল মানে নোড বি সেদিকে পয়েন্ট করিয়ে দিতে হবে তার মানে এ এখন জানে যে তারপরে বি আছে এ স্টো বি দ্বিতীয়ত এবার হেড পয়েন্টারটাকে নোড বি থেকে সরিয়ে নতুন নোড এর দিকে পয়েন্ট করিয়ে দিন ব্যাস কাজ শেষ এখন লিস্টটা হল হেড এ বি সি লিস্টের শুরুতে নোট যোগ হয়ে গেল পুরো ব্যাপারটা আসলে শুধু পয়েন্টার ঠিকঠাক ভাবে পরিবর্তন করার খেলা চমৎকার খুব পরিষ্কার হলো। তাহলে সিঙ্গল লিঙ্কড লিস্টের মূল ব্যাপারটা হলো এটা সরল ডাইনামিক সাইজের জন্য বেশ ভালো কিন্তু ডেটা খুঁজতে হলে বা মাঝের কোনো ডেটায় যেতে হলে একটু ধৈর্য ধরে একটার পর একটা এগোতে হবে একদম এইটাই এর মূল কথা এর নির্যাস বেশ সিঙ্গল লিঙ্কড লিস্ট তো দিকে যায় মানে সামনের দিকে কিন্তু যদি এমন দরকার হয় যেখানে লিস্টটা চক্রাকারে ঘুরবে যেমন ধরুন ওই যে প্লে লিস্টের কথা বলছিলাম শেষ গানটা বাজার পর যদি আবার প্রথম গানটা থেকে চালু করতে চাই সেক্ষেত্রে কি হবে ঠিক এই ধরনের কাজের জন্যই তৈরি হয়েছে সার্কুলার লিঙ্কড লিস্ট বা সিএলএল এর নামের মধ্যেই কিন্তু ধারণাটা আছে সিঙ্গুল লিনিয়ার লিস্টে যেমন শেষ নোডের নেক্সট পয়েন্টারটা নাল থাকে সার্কুলার লিস্টে সেটা নাল থাকে না বরং লিস্টের একদম শেষ নোটটার নেক্সট পয়েন্টারটা আবার প্রথম নোটটাকে যাকে আমরা সাধারণত হেড দিয়ে ট্র্যাক করি বা অন্য কোনো উপায়ে জানি পয়েন্ট করে ফলে কি হয় একটা বৃত্ত বা চক্র তৈরি হয়ে যায় তার মানে লিস্টের কোনো আনুষ্ঠানিক শুরু বা শেষ নেই মানে যে কোনো নোট থেকে শুরু করে ঘুরতে থাকলে আবার আগের জায়গায় ফিরে আসা যাবে এটা তো সিঙ্গেল লিস্টে সম্ভব ছিল না হ্যাঁ এটাই এর প্রধান বৈশিষ্ট্য এবং এর বড় সুবিধা लिस्टर जो नोटे ट्रावार्सल घोरा शुरू पुरो लिसटा घुरे आरो शुरू करा नोडे फिर आसते यहाँ किशेष एप्लीकेशन खूब कमन अपारे सिसटेमे सीपि टाइम भाग कर देवारे राउंड रबिन अलगोरिदम व्यवहार है सेससगुल लिस्टा ए रकम चक्राड़े थे अपनार बला मीडिया प्ले लदाहरण्टूब भलो ए छाड़ा धरण माल्टीप्लेयर गेमे प्लेयार देर टर्न जदि पर्यक्रमे घुरानो दरकार है সেখানেও এটা কাজে আসতে পারে ব্যবহারের জায়গাগুলো তো বেশ ইন্টারেস্টিং কিন্তু এই যে চক্রাকার গঠন এর কি কোনো চ্যালেঞ্জ নেই যেমন ঘুরতে ঘুরতে তো প্রোগ্রাম ইনফিনিট লুপে আটকে যেতে পারে অবশ্যই পারে এবং এটাই এর প্রধান চ্যালেঞ্জ বা অসুবিধা যেহেতু লিস্টটা কোথায় শেষ হচ্ছে সেটা বোঝার জন্য কোনো নাল পয়েন্টার নেই তাই ট্রাভার্সাল বা অন্য কোনো অপারেশন করার সময় খুব সাবধানে থাকতে হয় মানে কখন থামতে হবে তার জন্য একটা পরিষ্কার শর্ত ব্যবহার করতে হয় যেমন আমরা যে নোড থেকে ঘোরা শুরু করেছিলাম যখন আবার সেই নোডেই ফিরে আসব তখন থেমে যেতে পারি এই অতিরিক্ত চেকিং বা শর্ত যোগ করার কারণে এর ইমপ্লিমেন্টেশনটা সিঙ্গেল লিনিয়ার লিস্টে চেয়ে একটু জটিল হতে পারে আর একটু অসতর্ক হলেই প্রোগ্রাম ইনফিনিট লুপ বা অসীম চক্রে পড়ে যেতে পারে বোঝা গেল তাহলে সুবিধে যেমন আছে তেমনি একটু সতর্ক হয়ে কাজ করতে হবে বেশ তাহলে একমুখী পথ দেখলাম চক্রাকার পথ দেখলাম এবার নিশ্চয়ই দুদিকে যাওয়ার ব্যবস্থা আছে ডবল লিঙ্ক লিস্ট নামটা শুনে তো তেমনই মনে হচ্ছে ঠিক ধরেছেন ডাবল লিংক লিস্ট বা ডিএলএল আমাদের ঠিক এই সুবিধাটাই দেয় এখানে প্রতিটা নোডের শুধু ডেটা আর নেক্সট পয়েন্ট থাকে না সাথে আরও একটা পয়েন্ট থাকে এই অতিরিক্ত পয়েন্টারটার নাম হল প্রিভিয়াস বা সংক্ষেপে প্রিভ পয়েন্টার নেক্সট পয়েন্টার যেমন তার পরের নোডের ঠিকানা রাখে প্রি পয়েন্টারটা তেমনি তার ঠিক আগের নোডের ঠিকানাটা সেভ করে রাখে ও তার মানে প্রত্যেকটা নোড তার আগের জন কেউ চেনে আবার পরের জন কেউ চেনে বাহ এতে তো তাহলে সামনে পেছনে দুদিকেই যাওয়া যাবে একদম এটাই ডবল লিঙ্কলিস্টের সবচেয়ে বড় সুবিধা এটা দ্বিমুখী বা বাইডির্যাকশনাল আপনি লিস্টের যে কোনো একটা নোডে থাকলে সেখান থেকে সহজেই নেক্সট পয়েন্টার ধরে সামনের দিকেও এগোতে পারবেন আবার প্রিফ পয়েন্টার ধরে পেছনের দিকেও ফিরে যেতে পারবেন এটা তো দারুণ অনেকটা যেন ওয়েব ব্রাউজারের ব্যাক আর ফরওয়ার্ড বটনের মতো আগের পিজোও যাওয়া যায় পরে পিজো ফেরা যায় এই ধরনের ন্যাভিগেশনে কি এটা ব্যবহার হয় নাকি খুব ভালো একটা কানেকশন তৈরি করেছেন হ্যাঁ ব্রাউজারের হিস্ট্রি ন্যাভিগেশন বা ধরুন টেক্সট এডিটারের আন্ডু রিডু ফাংশনালিটি এই রকম জায়গায় যেখানে সামনে এবং পেছনে দুদিকেই যাওয়ার দরকার হয় সেখানে ডাবল লিঙ্কড লিস্টের কনসেপ্ট খুব কাজের আগে আর একটা সুবিধা হল কোনো নির্দিষ্ট নোট ডিলিট করা অথবা কোনও নোডের আগে বা পরে নতুন নোট যোগ করা এই কাজগুলো সিঙ্গল লিঙ্কডলিস্টের চেয়ে কিছু ক্ষেত্রে সহজ হতে পারে কারণ আপনার কাছে তো আগের নোডের ঠিকানাটা প্রি পয়েন্টার দিয়ে সরাসরি আছে সিঙ্গেল লিস্টে ডিলিট করার আগে অনেক সময় আগের নোটটাকে খুঁজে বেল করার একটা অতিরিক্ত ধাপ লাগত তাহলে তো মনে হচ্ছে ডাবল লিঙ্ক লিস্ট সিঙ্গেলের চেয়ে বেশি শক্তিশালী কিন্তু নিশ্চয়ই এরও কোনো ট্রেড অফ আছে মানে বাড়তি সুবিধার জন্য কোনো দাম দিতে হয় না অবশ্যই আছে প্রথমত যেহেতু প্রতিটি নোডে একটা করে অতিরিক্ত প্রিভ পয়েন্টার রাখতে হচ্ছে তাই সিঙ্গেল লিঙ্ক লিস্টের চেয়ে স্বাভাবিকভাবেই একটু বেশি মেমরি লাগে দ্বিতীয়ত এর ইমপ্লিমেন্টেশনটা আরও কিছুটা জটিল কারণ যখনই আপনি কোনো নোট যোগ করবেন বা বাদ দেবেন আপনাকে শুধু নেক্সট পয়েন্টার নয় প্রিভিয়াস পয়েন্টারগুলো ঠিকঠাক আপডেট করতে হবে অনেক সময় দেখা যায় একটা অপারেশনের জন্য আশেকাশের নোটগুলোর দুটো করে পয়েন্টার নেক্সট এবং প্রেভ বদলাতে হচ্ছে এখানে ভুল হওয়ার সম্ভাবনা সিঙ্গল লিস্টের চেয়ে একটু বেশি অর্থাৎ বেশি পাওয়ার মানে বেশি মেমরি খরচ আর একটু বেশি ঝক্কি এটাও কি সার্কিউলার হতে পারে মানে ডাবল সার্কিউলার হ্যাঁ ডাবল লিঙ্ক লিস্টেরও সার্কুলার ভার্শন আছে সাধারণ ডবল লিঙ্ক লিস্টে যেটাকে লিনিয়ার বলা যায় প্রথম নোডের প্রিভ পয়েন্টারটা নাল থাকে আর শেষ নোডের নেক্সট পয়েন্টারটা নাল থাকে কিন্তু সার্কুলার ডবল লিংক লিস্টে শেষ নোডের নেক্সট পয়েন্টারটা প্রথম নোডকে পয়েন্ট করে আর প্রথম নোডের প্রিভ পয়েন্টারটা শেষ নোটকে পয়েন্ট করে ফলে এটা একটা সম্পূর্ণ দ্বিমুখী চক্র তৈরি করে ফেলে বাহ তার মানে প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়ার জন্য অনেকগুলো অপশন আছে দেখছি সিঙ্গল সার্কিউলার সিঙ্গল ডাবল সার্কিউলার ডাবল দারুণ আচ্ছা আমরা শুরুতে নোট যোগ করার কথা বলছিলাম ডিলিশন বা বাদ দেওয়ার প্রক্রিয়াটা কেমন হয় ধরুন একটা সিঙ্গল লিস্টের মাঝখান থেকে একটা নোট বাদ দিতে চাই ডিলিশনও আসলে পয়েন্টার বদলানোর মাধ্যমেই হয় ধরুন আপনার লিস্টে এ বি সি এইভাবে নোটগুলো আছে আর আপনি মাঝখানে নোট বি কে ডিলিট করতে চান আপনাকে যা করতে হবে তা হল নোট এর যে নেক্সট পয়েন্টারটা আছে সেটাকে এখন নোড সি এর দিকে পয়েন্ট করিয়ে দিতে হবে মানে যে পয়েন্টারটা আগে বি কে নির্দেশ করছিল সেটা এখন বিকে টপকে বাইপাস করে সরাসরি সি কে নির্দেশ করবে লিংকটা হবে এ C। এইভাবে B নোটটা লিস্টের মূল সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এরপর বি এর জন্য নিয়ে মেমোরিটা নেওয়া হয়েছিল সেটাকে খালি করে দেওয়া হয় যাতে অন্য কাজে ব্যবহার করা যায় ডাবল লিঙ্ক লিস্টে প্রক্রিয়াটা একই রকম তবে সেখানে নোট সি এর প্রেফ পয়েন্টারটাকেও আপডেট করে এর দিকে পয়েন্ট করাতে হবে যাতে দ্বিমুখী সংযোগটাও ঠিক থাকে এ সি মূল আইডিয়াটা হল লিঙ্কগুলোকে এমনভাবে রিডিরেক্ট করতে হবে যাতে বাদ দেওয়া নোটটা মাঝখান থেকে সরে যায় বা বাইপাস হয়ে যায় বুঝতে পারলাম पॉन्टर मैनेजमेंट तो भेज लिंक खुब, हारिएश करते आजकल आलोचना बुझल मैं सारंक्षेप कर ले दाड़ा लिंक लिस्टर विभिन्न रूप देखल सींगल सर्कुलर डबल প্রত্যেকটারই নিজস্ব সুবিধা অসুবিধা আছে গঠন আলাদা ব্যবহারের ক্ষেত্র আলাদা মনে হচ্ছে ডেটা ঠিক কিভাবে সাজানো দরকার তার উপর নির্ভর করে সঠিক ধরনের লিস্টা বেছে নেয়া খুব জরুরি একেবারে ঠিক বলেছেন সংক্ষেপে বললে লিঙ্কলিস্ট হল ডেটা স্টোর করার একটা অত্যন্ত নমনীয় বা ফ্লেক্সিবল উপায় বিশেষ করে যখন ডেটার সংখ্যা আগে থেকে জানা থাকে না বা ডেটা খুব ঘন ঘন যোগ বা বাদ দেওয়ার দরকার পড়ে তখন এর যে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন সেটা বিরাট একটা সুবিধা দেয় অ্যারের সাথে এর মূল পার্থক্যটা হলো মেমোরি ব্যবহারের ধরনে আর ডেটা অ্যাক্সেসের ধরনে। অ্যারের র্যান্ডাম অ্যাক্সেসে খুব ফাস্ট কিন্তু সাইজ বদলাতে গেলে বা মাঝখানে কিছু ঢোকাতে গেলে সমস্যা লিঙ্কলিস্ট সাইজ বদলানোর ক্ষেত্রে খুবই ফ্লেক্সিবল মাঝখানে ডেটা যোগ করা বা বাদ দেওয়ায় বেশ কার্যকর কিন্তু সিক্যান্সিয়াল অ্যাক্সেসের কারণে ডেটা খুঁজতে একটু বেশি সময় নেয় সিঙ্গল লিস্ট সবচেয়ে সরল সার্কুলার লিস্ট চক্রাকার কাজের জন্য ভালো আর ডাবল লিস্ট দুদিকে যাওয়া আসার সুবিধা দেয় আর মডিফিকেশন সহজ করে যদিও একটু বেশি মেমোরি লাগে আর একটু জটিল ডেটা স্ট্রাকচার হিসেবে এর গুরুত্ব কিন্তু অপরিসীম অনেক জটিল অ্যালগোরিদম আর ডেটা স্ট্রাকচারের ভেতরেই এর ব্যবহার লুকিয়ে আছে আলোচনাটা সত্যি খুব পরিষ্কার হলো। লিঙ্ক লিস্টের ভেতরের অনেক জটিল দিকও বেশ সহজ মনে হচ্ছে এখন তবে শেষ করার আগে একটা প্রশ্ন কি রেখে যাওয়া যায় জানি আমাদের শ্রোতারা একটু ভাবতে পারেন অবশ্যই সেটা খুব ভালো হয় আমাদের নোটগুলোতে একটা বিষয় উল্লেখ করা ছিল যে স্ট্যাক বা কিউ এর মতো খুব পরিচিত ডেটা স্ট্রাকচারগুলো কিন্তু লিঙ্ক লিস্ট ব্যবহার করে ইমপ্লিমেন্ট করা যায় এখন ভাবনার বিষয় হল স্ট্যাকের যে ধর্ম লাস্ট ইন ফার্স্ট আউট বা লাইফো। মানে যে ডেটা শেষে ঢোকে সেটা আগে বেরোয় আর কিউয়ের যে ধর্ম ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফিফো মানে যে ডেটা আগে ঢোকে সেটাই আগে বেরোয় এই বিশেষ আচরণগুলো ইমপ্লিমেন্ট করার জন্য সিঙ্গেল লিঙ্কলিস্ট এবং ডাবল লিংক লিস্টের কোন বৈশিষ্ট্যগুলো বিশেষভাবে সাহায্য করে মানে কোন ডেটা স্ট্রাকচারের স্ট্যাক নাকি কিউ জন্য কোন ধরনের লিঙ্কলিস্ট সিঙ্গেল নাকি ডাবল ব্যবহার করাটা বেশি সুবিধাজনক হতে পারে আর কেন प्रश्नटा एक चिंता कर ले लिंकलिस्टर व्यवहारिक प्रयोग दिखता धरा दे